আমরা তো সাধারণত এই খোঁজবা পড়ি প্রবাস করার জন্য বয়ান করার জন্য ঠিক আছে বয়ানের আগে এক খতবা কিন্তু এমনি যে কোনো আলোচনা যে কোনো মশহরার আগে এই খতপবাটা পড়া এটাও শুনি এমনি কোনো কথা বলতে ব্যবস্থাপনা বিষয়ে কোনো আলোচনা ঘরোয়া কোনো মশাহরা তখন ধারণা করা হয় যে এই ধরনের কোনো থোকবা সেখানে সম্মত নয় এই ধারণা বোধ ওখানেও এরকম থভবা এই মস্তম থাটা কিন্তু ব্যাপক আলোচনা দু আলোচনা ঘরোয়া মশহারা পারিবারিক মশহারা আপনার ব্যবসা বাণিজ্যের মশহারা আপনি জন্য বলবেন মিটিংয়ে বলবেন সেখানে আলোচনার শুরুতে খাটা তাই লম্বা খুদ্া হোক তাই সংক্ষিপ্ত হোক এবং শুধু একজন না প্রত্যেকে তার আলোচনার শুরুতে খুদ্াটা বলব যদি লম্বা খুদ্ সংক্ষিপ্ত আলহামদুলিল্লাহ আসাদু আল্লাহ আসাদু খোতবার প্রাণ হলো শাহাদা হাম এবং এটা সুনত খোদ্ আলহামদুলিল্লাহ আসাদুল্লাহ জাহুল্লবাহু আসাদ মোহাম্মদ হল সুন বা আদায় হয়ে যাবে আর যদি পুরো খোঁতবা জানা থাকে এবং সময় থাকে অবকাশ থাকে তাহলে পুরু খোদ্ আয়াত সহ তিন আয়াত বিয়ের খোঁজবা বিয়ের ঠিক আছে বিয়ের মধ্যে ওই তিন আয়াত করা হয় কিন্তু হাজির শরীফে যেটা বলা হয়েছে বিয়ে হোক অন্য কোনো জরুরতে তুমি কোনো আলোচনা করবো বা মুসাহা করবা কথা বলবা এটা শুরুতে আল্লাহর হাম এবং এই এটা শূন্য কিন্তু সংক্ষিপ্ত শূন্যত হলো যেটা আমি বললাম হামদ এবং শাহাদাত হলেই সংক্ষিপ্ত শূন্য তাদের খালি কোন কথা বলবো আমি কথা শুরু করে দিলাম দেশে যারা শুরু করার জিকির নয় বিসমিল্লা কথা শুরু করার জন্য জিকির নয় কথা শুরু করার জিকির হলো আলহামদুলিল্লাহ আদুল বাকি জানে না বিসমিল্লা পড়লো তাহলে গুলো আছে জুমার খা ঈদের খোঁতবা আমরা শুনি না ওখানে কি শুরুতে আলহামদুলিল্লাহ না শুরুতে বিসমিল্লাহামদুল্লাহ যারা জানে না মশালা গ্রামে কোন গ্রাম দেখা কোন ক্ষতি আছে। আমার বলার উদ্দেশ্য ছিল অর্থাৎ আমি এখন বয়ান করার জন্য খোঁতবা পড়ি নাই কিছু এলান করার জন্য খুঁজবা পড়ি বলে যদি হ্যাঁ শাহাদাতনা বলুন যদি والصلاهমন আলা ইবালেহিল্লাযিনাস্তাফা ও দুকর মুজিদে সংক্ষিপ্ত আছে আলহামদুলিল্লাহ ওয়া সল্লামন আলা ইবাদিহিল্লাযিনাস্তাফা এটা হয় এখানে হামদ এসেছে এবং দরুদ এসেছে শাহাদাতটা থেকে গেছে শাহাদাতটা দরকার খুতবাতে শাহাদাত হয় কারণ খুতবার নামে তো নাম তা এরকম মস্তুন খুদ্ নাম তাসাহুদ কিন্তু তাসাহুদ নামটা দুই জায়গায় নমদার আত্ম হিয়াদ ওটার নাম তাসাহুদ কেন শেষে আসাদুহ্লা আছে কারণে ঠিক খোদ্বার নামও কিন্তু তাসাহুদ হাদিসের কিতাবে কেন খোদ্ শাহাদ আছে শাহাদটা খুদ্ হামদ এবং প্রাণ জাতীয় যে জিনিসগুলো এখন আলোচনা করা সেটা আসলে আসরের পরেই আলোচনা করা দরকার ছিল বা কমপক্ষে মাগরীবের পরে আলোচনা হলে ভালো হতো কিন্তু অনেকে নফলে ছিলেন আবু অবিন পড়ছিলেন ওই জন্য নমুনা সব মনে হয় না যে এবাদত বন্ধ করিয়ে আলোচনা করা একটু দেরি হয়ে গেল এখন আমরা কথাগুলো শুনেনি। পুরানো সাথীরা তো জানি নতুন সাথী যে একজন যারা আছেন ওনারা খেয়াল করে শোনা দরকার প্রথম কথা হলো জন্য এতেকটা গুরুত্বপূর্ণ না মসজিদের সীমা রেখা জানা থাকা জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ না কিন্তু শূন্যতে এতেকাফ যাদের তাদের জন্য মসজিদের সীমা রেখা জেনে রাখা খুব বেশি জরুরি আচ্ছা এমনও মসজিদের সীমা রেখা জানাটা গুরুত্বপূর্ণ বিষয় মসজিদে ঢোকার সময় ডান পাওয়া আগে বের হওয়ার সময় বাম পাওয়া আগে ঢুকার সময় দোয়া বিসমিল্লা বিভিন্ন হাদিসে লম্বা করে করে বিভিন্ন দোয়া আছে তো কম পক্ষেও চুটুক ওসলাতাম আল্লাহ রাসুলিল্লা আল্লাহ তাহলি আবু আবা রাহমাতি ঢুকার সময়ের আসম বিসমিল্লা আল্লাহ রাসুলিল্লাহ আল্লাহ তো এগুলা আমি কেমনে করব যদি মসজিদের সীমানা জানা না থাকে এখানে ঢুকার সময় আমি বারান্দাদেরটা যদি মনে করতে যে বারান্দাটা বাইরে তাইলে আমি ওখানে এমনিই ডান বামের চিন্তা না করে এসে যাব। জলদা দিয়ে ঢুকার সময় ডান পাওয়া দিয়ে ঢুকব আমার ধারণা আমি শূন্য তাদের করছি কিন্তু আসলে হয় নাই কারণ বারান্দা মসজিদের অংশ এই বারান্দা এই মসজিদের বারান্দা মসজিদের অংশ সাধারণত অনেক আমাদের দেশের অধিকাংশ মসজিদেরই বারান্দা কিন্তু মসজিদের অংশ থাকে ওটা নিয়তের উপরে নির্ভর করে যারা মসজিদ নির্মাণ করেছে মোতাওয়াল্লি মসজিদ নির্মাণ কারিগর যেভাবে নিয়ত করেছে যে সীমানা ওনারা মসজিদের জন্য নিয়োগ করেছেন ওটাই মসজিদ বারান্দা অধিকাংশ সময় নিয়োগ করা হয় কোথাও আছে নিয়োগ করেন ওরা বারান্দাকে উদ্যান হিসাবে সহেন হিসাবে ধরে রাখে কাউ এখানে কোনো তালিম হবে নতুবা পরে আসলে পজলে করতে পারবে এই ধরনের উদ্দেশ্যে রাখে কোনো ছোট্টখাটো দিনে মজলিস হলো মসজিদের অংশ ধরে না এই জন্য একটা জানা থাকা উচিত হয়তো লেখে দেওয়া ভালো আর আলোচনা বারবার আলোচনা হলে সবার জানা থাকে তা আমাদের এখানে বারান্দাটা মসজিদ তো যে খুঁটি দেখি আমরা সিমেন্টের খুঁটি আছে খুঁটিগুলো মসজিদের বাইরে খুঁটিগুলো মসজিদের সীমানার বাইরে খুটির এই দিক মসজিদ আর দক্ষিণ দিকে এই যে ট্রেনের বেড়া দেখছেন এই টিনের বেড়া হল মসজিদের সীমানা কাজে বারান্দাতেও টিনের বেড়া বরাবর টিনের বেড়ার বাইরেও একটু জায়গা পাকা করা আছে ওটা অংশ নয় টিনের বরাবর পাকা অংশ একটা রেখাও আছে ওই রেখার বাইরে এক দেড় হাত জায়গা ওটা বাইরে যাবে যেই ওয়াল দেখছেন দেখছেন ওয়াল দেখছেন এই যে খুচরা এটা মসজিদের অংশ এটা মসজিদ এবং এই বরাবর উত্তর দিকে দশ ফুট মসজিদ এই মসজিদটা আগে প্রথম যে মসজিদ ছিল ওখানে ওই মসজিদটা তুফানের ভেঙে নতুন যখন করা হয় তখন একটু ছোটো হয়ে গেছে ওই দিকে ফুট বারান্দা হয়ে গেছে আর ফুট এই সীমানা দেওয়া আছে কিন্তু উত্তর দিকে দিকে বাঁশ লাগানো আছে ওটা মসজিদের অংশ তো কোনোদিন যদি ফেলতে চান ওই জানালা দিকে যদি ফেলেন ওটা মসজিদে পড়বে ভিতরে ফেলার ওদিকে ফেলা একই কথা অনেকে এমনি কিন্তু কোনো জানালা দিয়ে উচিত না যে ওই জানালাও জানালার বাইরে তো মসজিদের অংশ না জানালাতে মসজিদ শেষ তারপরেও উচিত না আমি কোনো জিনিস ফেলে দিব দিয়ে বিস্কিট ফেলাম প্যাকেটটা ফেলে দিলাম আর আচ্ছা মসজিদের বিষয় এটা ঘরের বিষয়ে একই কথা ইসলামের তালিম এর মধ্যে এটা গুরুত্বপূর্ণ আছেন ওই দেখা যায় জানালা দিয়ে পিছনে কাগজ পড়া কিছুর প্যাকেট পড়া আছে তো পিছনে পিছনে ফেলতেন এই পিছনটা যারা আসছে আপনার ভবনের দিকে ওদের জন্য সময় পিছন না এটা ঠিক না যে আমি জানালা দিয়ে কিছু এটা ইয়ে করতে হবে নির্ধারিত যে জায়গা আছে বাইরে রাখা আছে এখানে এই ইয়ে সামনে এখানে একটা কাগজের জন্য খোলা থাকবে আরেকটা টিস্যু ব্যবহৃত টিস্যু বা অন্য কোনো ময়লা জন্য ওটা ঢাকনা থাকে আর কাগজ লেখার লেখা আছে এমন কাগজ বা সাদা কোনো কাগজ কোনো টুকরা ওটা বোঝা যায় এটা কাগজের জন্য আরেকটা ব্যবহৃত টিস্যু বা অন্য যে কোনো ব্যবহৃত সামান হোক বা হোক জন্য যেমন বা বারান্দা রাখা আছে দিব সুন্দর রেখো তাহলে যাতে মানে ইয়ে না হয় বারান্দার কুটির কুটির পর্যন্ত মসজিদ এর বাইরে মসজিদ না যে জরুরতে মসজিদ থেকে বের হওয়া যায় এমন জরুরত দেখা দিলে আমরা ওই সীমানা অতিক্রম না হয় সীমানা অতিক্রম করবেন না যেমন ইফতার সময় আমরা আগে হাত ধুই পরে হাত ধুই হাত ধোয়া এমন না যার জন্য থেকে বেরোতে পারবেন হাত ধোয়ার জন্য সীমানা অতিক্রম করবে না ওখানে যে বাল্টি এবং হাত ধোয়ার জন্য যে ব্যবস্থা রাখা ওটা বারান্দাতে মধ্যে বারান্দাতে রাখা এত মধ্যে ভিতরে আমি মধ্যে ভিতরে থেকে হাত ধুব এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো না দাওরাতুল মিয়া আরবিতে লেখে দাওরাতুল মিয়া ইংরেজিতে ওয়াটার লেখে না কি লেখে না যাই হোক আমরা হাম্মাম বলতে হাম্মামের এমনি হাম্মাম শব্দ প্রাচীন ভাষায় আরবি ভাষায় হাম্মামের ব্যবহার হতো হাম্মাম খানার জন্য এটা বড়ো ইন্তজাজাম থাকতো হাম্মামখানার ওই অর্থে আমরা বলি না আমরা হাম্মাম বলতে অজুখানা গোসলখানা ইস্কিন দেখানা পুরো এলাকাটাকে আমরা হাম্মাম বলি আমাদের ভাষায় তো হাম্মাম ওদিকে পূর্ব দিকে এটা একটু দূরে হয়ে যায় এক সময় আল্লাহ যদি করেন মসজিদ যখন পশ্চিম দিকে দক্ষিণ দিকে বাড়বে তখন কাছাকাছি তো ইনশাল্লাহ দাওরাচুর মিয়াহের অজুখানা এবং পাশীর অন্যান্য উদর্ত থাকবে এবং এই ভবনের কাজ যখন পুরো হয়ে যাবে তখন ইনশাআল্লাহ মোদাকে প্রা সুবিধা পাবেন এই কাশের যে ভবনটা দেখছেন এই ভবনের হাম্যমগুলো আমরা করতে পারব ইনশাআল্লাহ যাই হোক এটা প্রস্তুত এখন একটু কষ্ট করে পূর্ব দিকে যেতে হবে পূর্ব দিকে ওখানে উজুখানাও আসে গোসলখানাও আসে স্তিনখানা যেটাকে টয়লেট বলা হয় আছে ওখানে পিছু রাখা থাকে টয়লেট পেপার যেটাকে আমরা বলি মানা দিলুল হাম্মা টয়লেট পেপার রাখা আছে কি হচ্ছে না এবং তরল সাবান রাখা রাখা আছে ওখানে এটা ব্যাপক সবার ব্যবহারের জন্য জন্য অনুমতি হবে না কারো ওখানে ও দোকানের দিকে যত সামান থাকবে এটা যা থাকবে সবার ব্যবহারের জন্য ব্যক্তিগত কারো তাও কিছু না রাখলে হয় ওখানে ব্যাপক ব্যবহার সবার ব্যবহারের জন্য যে সমস্ত সাবান রাখবে গোসল গোসল যদিও এতে থাকা অবস্থায় জুমার দিনের সুন্দর গোসল আছে সাধারণ গোসল নাই তারপর হঠাৎ হতে পারে সেজন্য গোসলের সাবান ওখানে রাখা থাকবে আর টয়লেট রাখা থাকবে তরল সাবানও রাখা আজকে জোরের পরে মনে হয় এক ভাই এসেছে এতে কাপের উনি জিজ্ঞেস করলেন এতে কাপের আদর সম্পর্কে ওখানে তখন আমরা ওখানে আমি বলেছি এ ফলো হলো এবাদত এমন নেকামল এ দেখ নেকামল এটা আমরা সবাই জানি এমন নেকামল যেটা এবাদতের প্রকারে পড়ে নেকামল অনেক প্রকারের আছে অনেক প্রকারের কিছু নেকামলের নাম হল এবাদত কিছু নেকামলের নাম হলো কিছু নেকামলের নাম হলো করবাত নেক আমলের আরবি হলো আমলে সো আহ ও আমিলুস আলি হাত কোরআন কথা ও আমিলুস আলি হাত কথা প্রায় সব জায়গায় দু এক জায়গা ব্যতিক্রম আমিলুস আমলে আমল এটা হলো ব্যাপক শব্দ নেক আমল অনেক প্রকারের মৌলিক তিনটা প্রকার আমি বললাম এবাদত তাদ এবং করুবাদ এবাদত যে প্রকারের নেকামল এটা হলো সব নেকামলের একবারে শীর্ষে সমস্ত যত প্রকারের নেকামল আছে সব নেকামলের শিষ্য হল কী এবাদত আর এবাদতরে এমন নেকামল যেটা পালন করা হবে একমাত্র কার উদ্দেশ্যে আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর উদ্দেশ্য মানে যে কোনো নেলে তো আল্লাহ কাজে খুশি করার জন্য করা হয় সেটা তো আছে এখানে বলছি মানে একটা একটু লম্বা করে বলি যেহেতু আমি শব্দ এখন খুঁজে পাচ্ছি না যে আমলটা সম্পাদিত হবে কার জন্য আল্লা অন্য অন্য কারোর জন্য ওই আমল সম্পাদিত হলে সিরিক হবে এটাকে বলে এবার একটা তো যে কোনো নেকামলকে আবাদত বলি আমরা এটা হলো আমাদের ওয়াদের ভাষা এটা কিসের ভাষা ওয়াদের ভাষা কোরআন শূন্যায় এবাদত শব্দ যে ব্যবহৃত হয়েছে ওটা এর বিশেষ পরিভাষায় যে নেকামল একমাত্র আল্লাহর জন্য সম্পাদন হতে পারে আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য কোরান্তিলওয়ার এবং একটা হতে পারে এগুলো কি এবার অন্য অন্য কার জন্য এতেকাপ হলে ঠিক হবে কীভাবে কাউ মাদারে এতেকাপ করে আছে দেখবেন মাদারে এতেকাপ করে আপনি এতে করেন কোথায় মসজিদে আল্লাহর এবাদতের জন্য কিন্তু অনেক আছে হয়তো কালিমা পড়ে মুখে কিন্তু সেই তাহিদের কালিমার মরমেই বুঝে না এতেকাপ করে কোথায় মুশ্রিকরা এতেকাপ করত মূর্তির সামনে ইবাহিম জিজ্ঞেস করেছিলেন না ইব্রাহিম তার আব্বা এবং অন্য অন্যকে জিজ্ঞেস করেছিলেন কি এসব মূর্তি এগুলোর সামনে এটি কাপ করছো তোমরা সামনে এটি কাপড় স্বামীরই মুসা আলা ইসলাম যখন আল্লাহ রব্বুল আলমিনের মিখাত পূর্ণ করার জন্য গেলেন হারুন আলাইসালামকে রেখে এর ভিতরে বড় দুর্ঘটনা ঘটে গেল এক খন্নাস স্বামীরই সে একটা বাসটের মতো বানালো ওটার মধ্যে মাটি দিলো আওয়াজ শুরু হয়ে ও মাটিরও ঘটনা আছে সেটা হলো ঘোড়ার ওই পায়ের নিচে থেকে সে কিছু বালি নিয়ে নিয়েছে ওটা ওই বাতরের মাটির বানানো বাতরের মধ্যে তখন দিল যে এই হলো তোমাদের মাহবুদ হ্যাঁ মুসার মাহবুদ তোমাদের মাহবুদ এ মুসা ভুলে গেছে খবর নাই এই হলো মাহুদ নীতে বানালো দেখলো এর সামনে এতেকাফ করে বসে যাবো আমরা মুসা আসা পর্যন্ত এতে কাপ করবো কার জন্য আল্লাহ মসজিদ যেমন নামাজ আল্লাহ রেবাদত স্থান মসজিদ এবং যেকোনো জায়গা কোনো পাক জায়গা যখন আমি এটা বুঝবো যে এতে কাপ সাধারণ নেকামল নয় এটা এবাদতের প্রকারের নেকামলার এবাদত এরকম এতে কাপেরটা বিভিন্ন কথা করবো তারা ছাড় দিয়েছেন ঘুমাও আরাম করো কিন্তু যখন আমি বুঝবো এটা এটা সাধারণ নিকামল না এবাদতের প্রকারের আওতায় আসে এমন এবাদত এমন নিকামল তাহলে নিশ্চয় আমার অন্তরে এটা গুরুত্ব বাড়বে এবং এই সময়টাকে বেশি বেশি করা চেষ্টা আমি করব তো আমি বলেছি যে আমরা আল্লাহর এবাদতের জন্য যেতে পারি দ্বিতীয় মসজিদে এ আসলাম যতক্ষণ আমি পেঁতে কাপড় হারাতে আছি নয় দিন দশ দিন যাই থাকি নয় দিন সেটাও দিন চাঁদের হিসাবে দিন করলে তো করলেন নয় সব কম দেবেন তা না সব দিন এই যত কিছু আছে ওটা থেকে থাকার চেষ্টা সাধ্যে আসে এ বাজার এতেকাপ খোঁজে এ বাজার এটার এ বাজার চেলা তো আমাদের বুজুর্গ মুরব্বীরা ওনাদের এতে তো ওই ইতিহাস পড়লে আবৃতি একটা কিতাব আছে ওখানে খালি এতে কাপের দর দিন না পুরা রমজান ওনারা কীভাবে কাটাতেন সেই ইতিহাস হয়তো কোনো সময় পড়ে শোনাবেন আমাদেরকে দেখা যদি শুরু হয় কিন্তু সেটা যে পারি ভালো কথা তাহলে আমি শুধু ছোট্ট একটা কথা বলি ছোট্ট একটা কথা এটা হল একটা জিনিস আমরা চেষ্টা করি কথা নিয়ন্ত্রণ করা কথা নিয়ন্ত্রণ করা এটা কিন্তু এটা যদি আমরা করতে পারি এটাতে অনেক কিছু আছে বলবো না কোনো কথা কোনো কথা একবারে কোনো খারাপ কথা না ভালো কথা কিন্তু ভালো তো না এতে আপের দশ সবচেয়ে ভালো কথার মধ্যে আমি সবচেয়ে ভালো কথা কোরআন এগুলো থাকার চেষ্টা জরুরি কথা যদি বলতে হয় আওয়াজ যেন আওয়াজ নিয়ন্ত্রিত হওয়া তেলাওয়াত করছেন সাহাবাইকার মসজিদে নবিক সময় রাসুলের সালাম পর্দা সরিয়ে বললেন একে অপরকে কষ্ট না এবং একজনের আওয়াজ যেন আরেকজনের আওয়াজ থেকে না হয় তুমি করছো ঠিক আছে তোমার আওয়াজের কারণে যাতে আরেকজনের তেলাওয়াতের বা জন ওই জন্য জিগির দোয়া কঠিন যদি যায় তেলাওয়াত একবারই খামোসি দেওয়া তো খামোসির সাথে হয় তেলাওয়াত খামোশের সাথে করতে হবে এমন কোনো কথা কিছু আওয়াজ কিন্তু যেন নিয়ন্ত্রিত তো যদি তেলাওয়াতের ক্ষেত্রে এই কথা হয় তো অন্য কথার ক্ষেত্রে আর একটা বড় মাঝমা না ওখানে সবাই মনে হচ্ছে আমি ছোট ছোটো আওয়াজে কথা বলছি অনেক ছোটো হলে বড়ো আওয়াজ এখানে একদম ছোট আওয়াজে বলছে ওখানে একদম ছোট আওয়াজে বলছে ওখানে একদম একজন বারান্দা দাঁড়ায় থাকলে অনেক তার কাছে হ্যাঁ এরকম মনে হবে বড় সেখানে আওয়াজ সবচেয়ে বেশি নিয়ন্ত্রিত হওয়া তা আমার নসিহার একটা আমরা এই যারা আমরা এই নাই নকটে আছে যে কথা আছি বা মোতাকবদের ক্ষেত্যতে আছি এটা সবাই খেয়াল রাখে সবাই খেয়াল রাখে অহেতুক অনার্থক কথা না শুধু আমি যেটা বলতে চাচ্ছি তুলনামূলক কম ভালো কথা এটা তুমি বাঁচা আছো সর্বোচ্চ ভালো কথা ওটার মধ্যে থাকো আর বলতে পারি তো আমরা মসজিদে একসাথে করছি তা ঠিক আছে কিন্তু আমাদের জমাত তারাবি এগুলো তো যৌথ অ্যাথর জমাতের অ্যাবাদ আর এছাড়া বাকি সব অ্যাবাজের কিন্তু মূলত ইনফ্রান একা একা করার মতো কখনো একসাথে দোয়া একসাথে করলাম হতে পারে কোনো জরুরি কথা হয়ে গেলো কিন্তু এতে কাপের মূল আমল কিন্তু ইজতেমায় আমল না তবলিগের চিল্লা যখন বেরো হবেন তখন হল ওনারা বলেন ইজতেমায় আমলগুলো হলো আসল মোড় এনফুরাজা আমলগুলো হলো দ্বিতীয় পর্যায়ে ওটারও কিন্তু ব্যাখ্যা বুঝে না আমাদের অনেক তবলিগে বেড়া ওটার উদ্দেশ্য হলো তুমি এনফুরাজে আমলের বাহানা করে ইজতেমায় আমল থেকে দূরে শেখো এই অর্থ এটা না যে এনফরাজে আমলগুলোর গুরুত্ব কম গুরুত্ব কিন্তু ওখানেও ইনফুরাজে আমলগুলোর বেশি ইতেমা আমলকে গুরুত্ব দেওয়া মনে হলো তুমি ইনফিরাজে আমলের বাহানা বানিয়ে ইস্তেমা আমল থেকে দূরে শিখো না এটা উদ্দেশ্য এখানে আমাদের এনফিরাজ আমলের আমরা খেয়াল কখনও যদি হয় এস্তিময় আমার দাঁড়াশরি হতে হতে পারে কিন্তু এটা কম হবে বেশি খেয়াল রাখবো হয়তো আরাম এর বাইরে যেন না আজকে আমাদের সৌভাগ্যের বিষয়ে আমরা আমাদের দুজন মুরব্বী পেয়েছি আছেন আমাদের এক আছেন ওনাকে তো আগে দেখেছি আমরা ওনাকে হয়তো আজকে অনেকে প্রথম কাজে আমিনুর রহমান কাটা সৌভাগ্যের কথায় জন্য আমি বললাম একটা মুরুব্বিশ হিসেবেই আর একটা বিষয় হলো উনি বিশ বছরের বেশি প্রায় পঁচিশ বছরের কাছাকাছি সময় আমাদের মুরব্বী অনেক আলেম বিশেষ করে হজরত মুফতি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলম বসুন্ধরা মার্কাজের ইসলামে প্রফেসর হামিদুর রহমান সাহেব জামাত পাড়া কাজে নিয়ে গিয়েছেন প্রথমে কাছে এরপর থেকে অনেক মুস্তি কাছে করেছেন রাত আজকে হওয়ার সম্ভাবনাও বেশি মুরব্বীদেরকে আমরা পেলাম এখন একটা বিরতি হবে আমরা যার যার জরুরত ছেড়ে অল্প সময়ের জন্য একসাথে আমরা একটু সাথে দেওয়া শরীর জানি এখন সাড়ে এগারোটা ঘন্টা আধা ঘন্টার বিরতি হলেও বারোটায় আমরা একসাথে আবার যাদের কোনো মজুর না থাকে ওজোর থাকলে তার মতো করে সে তার জায়গায় শুরু করবে যারা বসতে চায় একটু মর দিয়ে আমরা একটু দোয়া করে তারপরে আমলে যাবো আপনাদের অনুমতি নেওয়া ছাড়াই বলেছিলাম জি বলেন হ্যাঁ হ্যাঁ ওইটা কি কখন আপনার জন্য সুবিধা হয় কোন সময় অসুবিধা নেই বারোটার পরে আমাদেরকে একটু সময় দেবেন তো ওইটার পরে আপনাকে দিই এরপর থেকে নিয়ে আপনি শেরি পর্যন্ত যে সময় আপনি বলবেন আপনার সঙ্গে জহির এই জহিরুল ইসলাম এ আপনাকে সময় নম্বর আজকে উত্তর হয়েছে তো আমাদের কারণে হয়েছে হ্যাঁ আমরা এক এক ঠিক আছে চব্বিশ পারা শুনে সুবিধা মতো উনলিশের পর সুবিধা মতো একটা ঘোষণা কতক্ষণ আমরা সাধারণত আমরা বের হবো না এখানে কাজে থাকি আমাদের